اغفى تعالى الحسن البقات فالورد تضوعات نقى حس يا رب لنا الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الأمين وعلى اله واصحابه اجمعين شمانت उपस्थितي আমরা ধারাবাহিকভাবে মুমিনের উত্তম বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমানত দিতা আমানত শব্দের অর্থ হল আস্থা বিশ্বস্ততা নিরাপত্তা বা নিরাপদে রাখা আল আমায়না খেয়ানাহ আমানত খেয়ানতের বিপরীত কেউ কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে তা যথাযথভাবে তার কাছে পৌঁছে দেয়াকেই আমানত বলা হয় আর যে ব্যক্তি আমানত রক্ষা করে তাকে বলা হয় আমিন তথা বিশ্বস্ত আমানতদারিতা মুমিনের এক অপরিহার্য গুণ মুমিন কখনো আমানত রক্ষায় কোনো ধরনের খেয়ানত বা ত্রুটি করে না কেননা আমানতের খেয়ানত করা মুনাফিকের স্বভাব মুসলিমে আবু হুরেন রাজি আল্লাহ তালুতে বর্ণিত এক হাদিসে মুনাফিকের যে তিনটি আলামতের কথা বলা হয়েছে তার মধ্যে একটি আলামত হল তুমি খানা আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে তার খেয়ানত করে সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি আমান উদ্দারিতা মুমিনের বৈশিষ্ট্য আর আমানতের খেয়ানত করা মুনাফিকের বৈশিষ্ট্য প্রকৃতপক্ষে যার মধ্যে আমান উদ্দারিতা নেই সে মূলত সত্যিকারের মোমিন নয় মুসনাদ আহমদ ও সহে ইবনে হেব্বানে আনাসর আল্লাহতে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যার আমারিতা নেই তার ইমান নেই আর যার বিশ্বস্ততা নেই তার কোনো দিন নেই সুতরাং আমানত রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব আল্লাহ সুবাহ কোরআনে করার নির্দেশ দিয়েছেন এবং হাদিজ শরীফ এবুবাহ বলেন ইলা আল্লাহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা তার হকদারকে আদায় করে দিবে هذا يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون هيا من درغن الله تر رسول شنگه بشش غطوك تا کرونا لابن جنش حنه نجدر أمانو تر خيانوت کرونا سنان ترميزي تر بلني توهي سه رسول الله صلى الله عليه وسلم بولن الدل أمانة إلى من اعتمنك ولا تخون من خانك তোমার নিকট কেউ আমানত রাখলে তুমি তা পূর্ণ করে দাও আর তোমার সকলেই জানি তার বিশ্বস্ততা মক্কার কাফের মুশরিকরাও তাকে আল্লা বলে সম্বোধন করত তার নবুয়ের আগেও পড়ে সব সময় তাকেই তারা সবচেয়ে উত্তম আমান হিসেবে জানত হিজরতের সময় এর অসাধারণ এক নজির দেখিয়েছিলেন তিনি যে কাফের মুশ্রিকরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে হত্যার জন্য তার বাড়ি বাড়িঘেরাও করেছে সেই লোকদের গচ্ছিত সম্পদ যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি আলী রাজি আল্লাহকে নিজের বিছানায় রেখে যান সুবাহ আল্লাহ শত্রুর আমানত শত্রুর কাছে পৌঁছে দেওয়ার মতো এমন উজ্জ্বল দৃষ্টান্ত আর কার জীবনীতে রয়েছে আসুন আমরা আমানত রক্ষাকারীর ব্যাপারে সেই মহামানবের কিছু প্রতিশ্রুতির কথা শুনি মুসনাদ আহমদ ও সোহি তোমরা আমার নিকট তোমাদের নিজেদের ছয়টি বিষয়ের জামিন হও আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। এক যখন কথা বলো তখন সত্য কথা বলো আমানত রাখা হয় তখন তা আদায় করো চার তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো পাঁচ তোমাদের দৃষ্টিকে অবনত রাখো ছয় এবং অন্যায় কাজ থেকে তোমাদের হাতকে গুটিয়ে রাখো অপরে খাদিস এসেছে أبو حرير رضي الله تعالى انه تكبرني توهي چه تيني بولن رسول الله صلى الله عليه وسلم اكبر تار عاش پر شعب ستن رتو صحابي در کے بولن اكفلو لی بسد خصال و اكفلو لكم الجنة قلت ما هي يا رسول الله قال الصلاة والزكاة والأمانة والفرج والبطن واللسان تم رأمار جنو چوائتي جنشر دائت تو ناو امي تمام در جنو جنة تر دائت تو نبو امي بولن هيا তিনি বললেন সালাত যদি চারটি জিনিস থাকে তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চলে গেলেও তোমাদের কোন ক্ষতি নেই এক আমানত রক্ষা করা দুই সত্য কথা বলা তিনেরা আমাদের প্রত্যেকের উপর অর্পিত দায়িত্বগুলো গুলো আদায় করাও আমাদের জন্য আমানত স্বরূপ কেউ তার দায়িত্ব পালনে অবহেলা বা ত্রুটি করলে সে অবশ্যই আমানতের খেয়ানত করল আর এটা সন্দেহাতীত সত্য যে মানুষকে তার প্রতিটি কর্ম সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে তার উপর অর্পিত আমানত সম্পর্কে আল্লাহ সুবাহিকা লুম আজমা অতএব আপনার পালন কর্তার কথম আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব তারা যা কিছু করত সে সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করব সুতরাং আমাদেরকে প্রতিটি কাজেই বিশ্বস্তার পরিচয় দিতে হবে কোন কাজের জিম্মাদারি গ্রহণ করার পর তা পালনে ত্রুটি বা অবহেলা করা যাবে না কেউ যদি দায়িত্ব পালনে অক্ষম হয় কিংবা তা যথাযথভাবে আঞ্জাম না দিতে পারে তাহলে তার জন্য আবশ্যক হলো দায়িত্ব থেকে অব্যাহতি নেবে বা উপরস্থীল ব্যক্তি তাকে অপসারণ করবে পদমর্যাদা ঠিক রাখার জন্য কারণ কেউ যথাযথ কর্তব্য পালন না করলে তার জন্য বর্ণিত হয়েছে তিনি বলেন আমি রাসুল সাল আলহ্লাম কে বললাম ইয়া রাসুল্লাহ إنك ضعيف وإنها أمانة وإنها يوم القيامة خزي وندامة إلا من أخذها بحقها وأدى الذي عليه فيها يا الله الرسول أما كي كنا لكر غورنور شبه نيوك ديبن أبو زر رضي الله تعالى قال لن تنيتر حد دي أمار كادها قد كاد كرلن وأتو پر بولن يا أبو زر تم دور بول أريتك تأمانوت নিশ্চয় এটা কিয়মতিনাজান আমি তোমাদের নিকট একজন খাটি বিশ্বস্ত আমান লোক পাঠাবো অতপর সকলেই এর জন্য ঘাড় উঁচু করে ছিল। অর্থাৎ সকলেই মাথা উঁচু করে রাসুল সাল আলী দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল যাতে রাসুল সাল তার নাম ঘোষণা করেন অতপুর তিনি আবু পাঠালেন এ থেকে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে কোন দায়িত্ব প্রদানের সময় এই বিষয়টি অবশ্যই লক্ষণীয় যে প্রত্যেক পদে এমন উপযুক্ত লোককেই দায়িত্ব প্রদান করতে হবে যে সর্বাপেক্ষা আমানতের সাথে সেই দায়িত্ব পালন করতে পারবে কিন্তু আজকের সমাজ রাষ্ট্রের অবস্থার দিকে তাকিয়ে দেখুন আজ কাদেরকে দায়িত্বে নিয়োগ দেয়া হচ্ছে কারা বর্তমানে রাষ্ট্র পরিচালনার পদ পদবীতে বসে আছে বর্তমানে সততা আমানতদারিতা আর যোগ্যতার ভিত্তিতে দায়িত্বে নিয়োগ দেয়া হয় না নিয়োগ চলে ঘুষার সম্পর্কের টানে এজন্যই দেখা যাচ্ছে রাষ্ট্রের প্রতিটি পদে পদে দুর্নীতি আর আত্মসাতের মাত্রা উদ্বেগজনক ভাবে বাড়ছে জনগণের সম্পদ কুক্ষিগত করার প্রতিযোগিতা চলছে ক্ষমতাসীনরা নিজেদের অযোগ্য অথর্ব লোকদের পদপদী দিয়ে সাধারণ মানুষদের নানান ভোগান্তির সম্মুখীন করছে মানুষের মাঝে আমানতদারিতা না থাকায় আজ ভেজাল পণ্যে বাজার ভরে গেছে খাবারে ভেজাল ওষুধে ভেজাল এমন কোন জিনিস নাই এমন কোন সেক্টর নাই যেখানে নকলের ছড়াছড়ি নাই সবাই চায় অল্প দিনে কুটিপতি হয়ে যেতে উচিত অনুচিত ভাবার প্রয়োজন মনে করছে না দিনের ব্যাপারেও দেখবেন এক শ্রেণীর লোক টাকা পয়সার লোভে রিয়াল দেড়হামের লোভে জালিম মরলদের পক্ষ নিচ্ছে নিজের দায়িত্ব পালনেও আমানত দারিতা নেই কিয়ামতের এটাও একটা আলামত মানুষের মাঝে আমানত থাকবে না আল্লাহ আমাদের হেফাজত করুন হেপীয় মুসলিম ভাই বোনেরা আমানত হল সরাই বাধ্যবাধকতা যা শরীয়তের প্রতিটি আদেশ ও নিষেদের সাথে সম্পৃক্ত। সুতরাং প্রতিটি কাজে আমানো দিতে হবে প্রত্যেককেই সে দায়িত্ব পালনে হবে। খলিফাকে বিশ্বস্ত ও আমান হতে হবে আমান উদ্দার হতে হবে হতে হবে কে দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তাকে মজলিসের সুরার সদস্যকে বাহিনীর আমিরকে রাষ্ট্রদূত মুসল্লি রোজাদার হাজি জাকাত আদায়কারী ও দায়ীকে আমান হতে হবে ছাত্রকে শিক্ষককে আমান হতে হবে সাদাকা সংগ্রহকারীকে কে মাল সংগ্রহকারীকে ওয়াক সম্পত্তির মোতাবলী কে খার দায়িত্বরত ব্যক্তিকে আমার মুফতি মুজাহিদ মুহাদিস কর্তা ঘরে স্ত্রী কে আমানোদ্দার হতে হবে বাড়ির ও ডাক্তার কে ধাত্রী কে ফার্মাসিস্ট কে শেয়ার হোল্ডার কে বাড়ির ভাড়াটা কে এবং দারুল খিলাফতের প্রধানকে এবং তার অধীনস্থ সকল সেক্টর প্রধানকে কে হতে হবে পত্রিকার মালিক সম্পাদক और के, संवाद प्रचारक और रिपोर्टार के लेखक ও প্রকাশক কে ক্রেতাকে বিক্রেতা এক কথায় সকল শ্রেণীর লোককেই আমার হতে হবে সকলকেই জানতে হবে তাকে কোন কাজ করতে হবে কোন কাজ থেকে বেঁচে থাকতে হবে সাথে যা কিছু করার তা করতে হবে আর যা কিছু বর্জন করার তা বর্জন করতে হবে সহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলী বলেছেন আল্লাহমুকুম জেনে রেখো তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকলকেই তার দায়িত্ব জিজ্ঞেস করা হবে আসুন কর্তব্য পালনে সম্পদ সংরক্ষণে জবাব দিই তার কথা স্মরণ রেখে প্রতিটি কাজ যথাযথ ভাবেই দেই আল্লাহ সুবাহ আমাদের পরিপূর্ণ আমান উদ্দার হওয়ার তৌফিক দান করুন طب العالمين